তিনি লেখেন এইসলাম আল্লাহ সেই ধর্মের তোমরা তুমরা যখন তুমি যখন চুর হো তুমি যখন বাবা খাও তুমি যখন পুড়ি ভাব তুমি যখন সংক তুমি এই জন্যে এই জন্য মুসলমান এই জন্য মুসলমান এই জন্য মুসলমান এই কত কতলা সেই ও কত কত কত দিবা এই দিনা পাবলো ভরা দি এতকি কাল রইয়া তিন এর ভরা দি দুনিয়াতে দি তোমরা বলছো আমি বহাবাইকে যে না আমি দেব নো কি তল না যে কুরআন নাজিল করেন সেই কোরআনে বলি সেই গুষ্টি শরীফদের জন্য হন সেই লাইনের মধ্যে আমি গাতেকে দেই মনে রেখো এই যে তোমরা আল্লাহকে দেখে দিলে তাই বলি মুসলমানের তায়েদের জন্য নাজিল কি কুরআন করেন ওlogback এর জানা দরকার চিনি করে দেখি দুনিয়াতে দেখো जरा जैसा বল সেই সেই দিয়ে থাকে ওজনের আমার হচ্ছে যদি তোমরা সেই শাস্তি হয়ে পাইবে তবেই সময়টা কোন ভাল তোমাদেরকে সতর্ক করে দাও না সময়টাকে হুঁশিয়ার দিও দাও তা বুঝ았ে সম্পত্তি নিয়ে ধ্বংস করে দেখছিল আরবা হলে মুসলমানদের কেবলা এই ক্যাবলায় মুসলমানের যত লোকের বড় করো এই বড় কারণে পিঠা নিবে মুসলমানের পিঠা কিন্তু মুসলমানের ক্যাবলা নবীদের জন্মস্থান হিসারে এর ইচ্ছা প্রত্যাশা করার চিহ্ন ইহামের পূর্ব পর্যন্ত সক্ষম মুসলমানদের কেবলা জাতীয় ব্যবহার করতে পারে না মুসলমানের কেবলা হাতিয়াল রক্ত মুসলমান যে পাখিটা সবচেয়ে ছোট ছোট কোনো সৃষ্টি করেন নাই সেই পাখিটা আল্লাহ এক একটা পাখি মধ্যে হাতির পিকে আনবি তো সেদিন হবে সেই হাতির পিকে আরোহিতের মাথার উপরে আসে আমি একটা ছোট্ট পাখি আর তার মাতা বরাবর করে একটা পাথর কোথা করে মুসলিদার পরিমানে একটা পাথর করে সর্বশেষ নবী মোহাম্মদ রসুদুল্লাহ উন্মত নয় এই জন্য গণেশা ছিল সেদিন প্রতিশ্রুতিহাসের দ্বারা তোমাদেরকে সাহায্য করবো আমরা কম বেশি বিজ্ঞাপিত কারণ কারণ আছে যাওয়ার যেরা তা দ্বারা বেদিন কাফির হতে স্থান করা থেকে মুসলমানের মততে হবে কোন কোন বেদিন মুসলমান সরকার করেTableModel লাই করে এটা বুঝতে। এই হতে লঙ্ঘিত হওয়ার থেকে বাঁচাছেন। বাঁচালে করেছো না? ওখানে ফুটা ঈমানদার কাফির শক্তিশালী বাহিনী আমি জমন ভালো করে পাস দিয়া জমন ভালো করে পাস দিয়া জমন ভালো করে পাস দিয়া জমন ভালো কত নিদান হস্তক দ্বারা আল্লাহই মানার দাওয়াত দেয় বা দ্বাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা হু। আমাদের তো সাহায্য করার জন্য, আমাদের তো সংশোধন করার জন্য আল্লাহ দয়ামন্দ প্রতিদান দিয়ে আমাদের কে বিধান। যখন আমরা খুশি আর হয়ে গেছে ভাই। যখন আমরা আমরা বিধান কোরআন কথা বলা ওয়ালা হিয়া আল-কবীর। কোহাওয়াত দিগের দয়ামতা, মুহাম্মদ রাসূলুল্লাহ জিগের দয়ামতা, বাহে এমন থামতে, মিছকর করা সুস্থ হতে পারে নাই। আল্লাহর তয়ানা ফাতর তাফারাকে। এর থেকে আমাদের সমস্ত বাদামালের সালাহ মানসিক বেপরোয়া লাগাও না তোsendCommand করে দেন আল্লাহ বারে। যারা এত তা দুশীলি বরি ওয়াল বাহরি বিমা লা। লিযিহী তাহুম সবগুলি মানুষের কুকর্মের আংশিক মানুষের কুকর্মের সামান্য সামান্য মাত্রা যদি পিপুলি খাইয়া তোমরা হুশিয়া যা সংশোধন করে অভিদান করাশোধনের বর্তমান সেই সত্যি আছে